উঁয় শ্রীরামকৃষ্ণ রাজেন্দ্রের বাড়িতে প্রথম পরিচ্ছেদ রাম মনমোহন কেশব সেন প্রভৃতি ভক্ত সঙ্গে আঠারোশো একাশি খ্রিস্টাব্দ রাজেন্দ্র মিত্রের বাড়ি ঠনঠনে বেঁচু চাটুর্যের গলি মনমোহনের বাটিতে উৎসবের দিন শ্রীযুক্ত কেশব রাজেন্দ্রবাবুকে বলিয়াছিলেন আপনার বাড়িতে এই এইরূপ একদিন উৎসব হয় বেশ হয় রাজেন্দ্র আনন্দিত হইয়া তাহার উদ্যোগ করিতেছেন আজ শনিবার দশই ডিসেম্বর আঠারোশো একাশি খ্রিস্টাব্দ ছাব্বিশে অগ্রহায়ণ বারোশো অষ্টআশি আজ উৎসব স্থির হইয়াছে খুব আনন্দ অনেক ভক্ত আসিবেন কেশবপ্রভৃতি ব্রাহ্মভক্তগণ আসিবেন এমন সময় ব্রাহ্মভক্ত ভাই অঘরনাথের মৃত্যুসংবাদ উমানাথ রাজেন্দ্রকে জানাইলেন অঘরনাথ লক্ষ্ণৌনগরে রাত দুটোর সময় শরীর ত্যাগ করিয়াছেন সেই রাত্রেই তার যোগে এই সংবাদ আসিয়াছে আটই ডিসেম্বর চব্বিশে অগ্রহায়ণ উমানাত পরদিনই ওই সংবাদ লইয়া আসিয়াছেন কেশবাদি ব্রাহ্মভক্তগণ অসৌচ গ্রহণ করিয়াছেন শনিবারে তাহারা কেমন করিয়া আসবেন রাজেন্দ্র চিন্তিত হইলেন রাম রাজেন্দ্রকে বলিতেছেন আপনি কেন ভাবছেন কেশববাবু নাইবা এলেন ঠাকুর আসিতেছেন আপনি জানেন না তিনি সর্বদা সমাধিস্থ ঈশ্বরকে প্রত্যক্ষ করিতেছেন যার আনন্দে জগৎ আনন্দ আস্বাদন করছে রাম রাজেন্দ্র রাজমোহন মনমোহন কেশবের সঙ্গে দেখা করিলেন কেশব বলিলেন কই আমি এমন কথা বলি নাই যে আমি যাব না পরমহংস মহাশয় আসবেন আর আমি যাব না অবশ্য যাব অসোচ হয়েছে তা আলাদা জায়গায় বসে খাব কেশব রাজেন্দ্র প্রভৃতি ভক্তদের সহিত কথা কহিতেছেন ঘরে শ্রীরামকৃষ্ণের সমাধিচিত্র টাঙানো ছিল রাজেন্দ্র কেশবের প্রতি পরমহংস অনেকে বলে চৈতন্যের অবতার কেশব সমাধিচিত্র দেখাইয়া বলিলেন এরূপ সমাধি দেখা যায় না যীশুখ্রীষ্ট মহম্মদ চৈতন্য এঁদের হতো বেলা তিনটার সময় মনমোহনের বাটিতে শ্রীরামকৃষ্ণ আসিয়াছেন সেখানে বিশ্রাম করিয়া একটু জলযোগ করিলেন সুরেন্দ্র বলিতেছেন আপনি কল দেখবেন বলেছিলেন চলুন তাহাকে গাড়ি করিয়া সুরেন্দ্র বেঙ্গল ফটোগ্রাফার স্টুডিওতে লইয়া গেলেন ফটোগ্রাফার দেখাইলেন কীরূপে ছবি তোলা হয় কাঁচের পিছনে কালি অর্থাৎ সিলভার নাইট্রেট মাখানো হয় তারপর ছবি ওঠে ঠাকুরের ছবি লাওয়া হইতেছে অমনি তিনি সমাধিস্থ হইলেন এইবার ঠাকুর রাজেন্দ্র মিত্রের বাটিতে আসিয়াছেন রাজেন্দ্র পুরাতন ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামী বাটির প্রাঙ্গনে ভাগবত পাঠ করিতেছেন অনেক ভক্ত উপস্থিত কেসব এখনো আসিয়া পৌঁছান নাই শ্রীরামকৃষ্ণ কথা কইতেছেন। কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন সংসারে হবে না কেন তবে বড় কঠিন আজ বাগবাজারের পুল হয়ে এলাম কত বন্ধনেই বেঁধেছে একটা বন্ধন ছিঁড়লে পুলের কিছু হবে না আরও অনেক শিকল দিয়ে বাঁধা আছে তারা টেনে রাখবে তেমনি সংসারীদের অনেক বন্ধন ভগবানের কৃপাব্যাতি রেখে সে বন্ধন যাবার উপায় নাই তাকে দর্শন করলে আর ভয় নাই তার মায়ার ভিতর বিদ্যা অবিদ্যা দুই আছে দর্শনের পর নির্লিপ্ত হতে পারে পরমহংস অবস্থায় ঠিক বোধ হয় দুধে জলে আছে হাঁসে যেমন দুধ নিয়ে জল ত্যাগ করে হাঁস পারে কিন্তু শালিক পারে না একজন ভক্ত তবে সংসারের উপায় কি শ্রীরামকৃষ্ণ গুরুবাক্যে বিশ্বাস তার বাক্য অবলম্বন তাঁর বাক্যরূপ খুঁটি ধরে ঘোরো সংসারের কাজ করো। গুরুকে মানুষ বুদ্ধি করতে নাই গুরু রূপে আসেন গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয় তখন গুরু ইষ্টতেলীন হয়ে যান সরল বিশ্বাসে কি না হয় গুরুপুত্রের অন্নপ্রাশনে শিষ্যেরা যে যেমন পারে উৎসবের আয়োজন করছে একটি গরিব বিধবা সেও শিষ্যা তার একটি গরু আছে সে এক ঘটি দুধ এনেছে গুরু মনে করেছিলেন যে দুধ দধির ভার ওই মেয়েটি লবে বিরক্ত হয়ে সে যা এনেছিল ফেলে দিলে আর বললে তুই জলে ডুবে মরতে পারিস মেটি? এই গুরু গুরাজ্ঞা মনে করে নদীর ধারে ডুবতে গেল তখন নারায়ণ দর্শন দিলেন আর প্রসন্ন হয়ে বললেন এই পাত্রটিতে দধি আছে যতই ঢালবে ততই বেরুবে গুরু সন্তুষ্ট হবেন এবং সেই পাত্রটি দেওয়া হলে গুরু অবাক আর সমস্ত বিবরণ শুনে নদীর ধারে এসে মেয়েটিকে বললেন নারায়ণকে যদি আমাকে দর্শন না করাও তবে আমি এই জলেতে প্রাণ ত্যাগ করবো नारायण दर्शन दिलें गुरु देखते पेलें ना मेटी तक बोल प्रभु गुरुदेव के जी दर्शन ना दें और शर जदि जाए तो शरि त्याग करब तक नारायण एक बार गुरु के देखा दिलें देख गुरुभक्ति थे निजे दर्शन हल आर गुरुदेवर हल ते जद्यपिमार गुरु शुणी बाड़ी जाए तथापिम गुरु নিত্যানন্দ সকলেই গুরু হতে চায় শিষ্য হতে বড়কেহ চায় না কিন্তু দেখো উঁচু জমিতে বৃষ্টির জল জমে না নিচু জমিতে খাল জমিতে জমে গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয় যে সামুকের ভেতর মুক্তাতয়ের হয় এমনি আছে সেই শামুক সাতি নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে সেই জল পড়লে একবারে অতল জলে ডুবে চলে যায় যতদিন না মুক্তা হয়